السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد قال تعالى যাবতীয় প্রশংসা এবং ত্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল আলহ্লামের প্রতি অনেক অনেক তরু এবং সালাম বর্ষিত হোক আল্লাহ আলহ আল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু হল তন্ত্র এবং ভেদে মারেফত ভেদে মারেফত কোথাটি এই কারণেই আমি নিয়েছি আলোচনায় কারণ তারা এই ভেদে মারেফত কোথাটি বা মারেফাতে ভেদ কি রহস্য কি সেই কোথাটি বেশি ব্যবহার করে আর অনেক বইয়ের এই বিষয়ে টাইটেলও রাখা হয়েছে বা দেওয়া হয়েছে সে কারণে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিরোনাম হচ্ছে তন্ত্র এবং ভেদ রহস্য কি কি এ সম্পর্কে আজকের আলোচনা করা হবে ইনশাল বন্ধুগণ পৃথিবীতে যেখানেই পীর আছে বা যত সব পীর আছে অন্য কথায় পৃথিবীতে যেখানে সুফি শেখ আছে বা সুফি ইজিম আছে প্রত্যেক সুফি ইজিম বা পীরদের কিছু কথা আছে কিছু দাবি আছে সেই দাবিগুলি প্রথমে আমরা শোনার চেষ্টা করব এক নম্বর কথা হলো বা দাবি হল যে কোরআন এবং সুনতের যা ইলম আপনারা দেখছেন বা পড়ছেন বা মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে বা মানুষ পড়াশোনা করছে এসব ইলম হচ্ছে কেতাবি কেতাব কেতাব এই সমস্ত এলম আছে আর বলতে চায় আমাদের কাছে শুধু কেতাবি নাই বরং এর চাইতে আরো অন্য ইলিম আছে যেটা কেতাব আকারে নেই বুঝা আছে ওরা এই কথাটিকে আবার অন্য অন্য ভাবে বলে যে এসব শরীয় এসব কিসের ইম আর শুধু শরীয়তে ইম মানলে হবে না এটা কথা বলে এ বিষয়ে একটি ছোট্ট কোটেশন আপনাদের শুনিয়ে দেওয়া ভালো হবে মোহাম্মদ এজিদের চক্রান্তে মুহাম্মাদি ইসলাম নামে একটা বই আছে যে বইটি বাগের তীরের অনুমোদিত ও প্রকাশিত বই এবং সে তারা নম্বর বা জাহান নামী আমি যে কথা আপনাদের বুঝাচ্ছিলাম যে তারা বলে শুধু শরীয়ত মানলে হবে না শরীয়ত বাদেও অন্য কিছু মানতে হবে বরং যারা শুধু শরীয়ত মারে মানে তারা কি গোমরাহ এবং জাহান নামী আরেক জায়গায় লিখছে শুধু শরীয়ত করলে হক পথের সন্ধান পাওয়া যায় না তাহলে বিষয়টি কি বুঝা আছে। যে পীরদের দাবি যে শুধু শরীয়ত বা কেতাব বা শুননতের ইল মানলে মানুষ গোমরা হবে জাহান্নামি হবে হক পথে পাবে না ওরা যে সমস্ত ইলম এর বাইরে আছে বলে বিশ্বাস করে তার আলোচনা হবে ইনশাআল্লাহ আজকে যাই হোক যে শরীয় হচ্ছে আসলে চামড়ার মতো দেহের যে চামড়া আছে শরীয়তের উদাহরণটা হচ্ছে কার মতো চামড়ার মতো আর ওদের কাছে যেটা আছে যে ইলম আছে সেই ইলিমটা হচ্ছে চামড়ার নিচে যেমন বস্ত্র মাংস রক্ত মগজ আসল জিনিস যেমন চামড়ার নিচে আছে তেমন তারা বলে তোমরা শরীয়ত মানছ চামড়ার মতো আর আসল রহস্য আসল জিনিস আছে কার আমাদের কাছে ওটা হচ্ছে মগজের মতো। ওরা আরো একটু বলে অনেক সময় যে শরীয় ইলিমটা হচ্ছে ফলের খোঁসার মতো। যে কোনো ফলের একটা খোঁসা লেবুর আমের কলার সবকিছুর একটা ফোসা বলছে শরীয়তটা এরকম কিন্তু আসল মগজ আর সাপ কোথায় আছে ভিতরে আছে আর ওই জিনিসটা আমাদের কাছে বলেছে যে শরীয়ত হচ্ছে আসলে তিরিশ ভাগ ইল শরিয়ত কত ভাগ ইলিশ তিরিশ ভাগ ইল বাকি থাকলো কত ভাগ ভাগ সত্তর ভাগ ইলমি আছে আমাদের কাছে যাকে তারা বলে যে এটা মারেফতি শিক্ষা বা তরি শিক্ষা বা হাতি শিক্ষা এই শিক্ষায় কি আছে বাকি সত্তর ভাগ কি আছে আর বাকি আছে সরি হতে আছে যেটা এই দুনিয়ার মানুষ কোরআন হাদিস বা অমুক তমুক পড়ে করে করে পড়াশোনা করে অর্জন করছে দেখুন এই যে ইলমের তারা দাবি করল বা করছে সবসময় করে থাকে সেই দাবিটার বা সেই ভান্ডারটার নাম তাদের কাছে তিনটি সেই সত্তর ভাগ ইলম বা বাইরের ইলম এই শরীয় ভানি তাদের কাছে এই ভাগের মধ্যে যেটা তাদের ইলম থাকবে সেই ইলিমটার নাম তিনটি একটা নাম হচ্ছে তরি কতি শিক্ষা আর একটা নাম হচ্ছে হকিকতী শিক্ষা আর একটা নাম হচ্ছে মারে প্রতি শিক্ষা হকিকত এবং মারেফত এই কয়েকটা তাদের ইলমের ভান্ডার যেটা তাদের ক্যালকুলেশনের সত্য ভাগ আমরা জানব। ওই জানবগুলা কি কোথার থেকে আসলো ওর উৎস কি ওটা মানা কেমন এবং ওই ইলিমগুলার ইতিহাস কি আমরা সেই বিষয়টি আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে যেহেতু এখানে চারটি বিষয় আসছে আলোচনায় একটা শরীয়ত একটা তরিকত একটা हकित मारेक तरोचना शब्द सरिया सारा यशरा मान हम विधान रचनाधान रचना शरियत बोला विधान सारे सारे विधान दिए विधान दल्लाधान व्याख्या विश्लेषण करबी मुहम्मद मुस्तफा सलाम तरयते आल्लास देवा प्रदत्त विधान गुली के बोला शरियत बोला এখন আল্লাহ তালা আমাদের আসলে এটাই মানতে বলেছেন এটাই হচ্ছে ইসলামের আসল কথা কিন্তু তাদের কাছে এই শেরিয়াহ বা শরীয়ত বাদ দিয়ে সত্তর ভাগের জ্ঞান আছে বা জ্ঞানের দাবি তারা করে থাকে যেগুলোকে তারা বলে তরিকত হকিকত এবং মারেকট কথাটা কি তরিকট কথাটা হচ্ছে তারিকা থেকে তারিকা মানে যে কোনো জিনিসের পদ্ধতি একে কি বলা হয় তরিকা বলে এ ওর তরিকায় আছে মানে এ ওর পদ্ধতিতে আছে এ ওর নিয়মে চলছে আর হকিকত এটা হাতিকা শব্দের বাংলা বাংলা উচ্চারণ হাতিকাহ মানে হচ্ছে আসল ফিল হাতিকাহ মানে আসলে তো হকিকত মানে হচ্ছে আসল মা রেফত এর আরবি হচ্ছে মারিফা মানে কি জ্ঞান শিক্ষা পরিচয় একে কি বলা হয় মা বলা হয় এখন তারা বলছে যে শরীরতের বাইরে সত্তর ভাগ জ্ঞান আমাদের কাছে আছে যাকে তারা কোন সময় বলে তরিকতে শিক্ষা বা কোন সময় বলে মারেফত শিক্ষা কোন সময় বলে হকীক শিক্ষা কিন্তু আসলে হকিকত তাদের কাছে তিনটা স্তরের নাম শরীয়তের শিক্ষার পর তারা মানুষকে যে এই লিমটা হলো প্রাইমারি শিক্ষা কোন স্কুল প্রাইমারি স্কুল শরীয়ত ক্লাস ফোর পর্যন্ত যেখানে পড়া বলছে তারপরে মানুষ ঢুকবে তরিকতে শিক্ষায় সেটা হচ্ছে मारेफ्टरियत मान मान पृथ्वी ওই সমস্ত সুফিরা আর পীরেরা বাদে এরা ভাগ ইলি অর্জন করে কাছে আর ওরা মনে করে যে হাই স্কুল কলেজ আর ইউনিভার্সিটির শিক্ষা যেটাফত এবং হকিকত এবং মারেফত সেটা একমাত্র কার কাছে আছে ওই পীরদের কাছেই আছে বন্ধুগণ এখন জানা দরকার যে এই সমস্ত শিক্ষার যদি আপনি বলেন যে আমি এই শিক্ষা শিখতে চাই তাহলে কিন্তু আপনাকে শিখাবে না একটা সত্যের পর শিখাবে সেই সত্যটা হলো যতক্ষণে আপনি ওদের হাতে মুড়িদ না হন ওদের হাতে বায়াত না করে কি না করেন মুরিদ না হতক্ষণ পর্যন্ত আপনাকে সেই শিক্ষা দিবে শিক্ষা দেওয়া যায় না যতক্ষণে কোন লোক কোন পীরের কাছে মুড়ি না হয় বন্ধুগণ এই বিষয়টা তো এটা আকর্ষণীয় আছে আকর্ষণের বেপার সেপার আছে যে তাহলে এমন একটা ইলম যেটা অর্জন করতে গেলে আমাকে বয়ত করতে হবে আমাকে অঙ্গিকার করতে হবে আমাকে মুরিদ ধরতে হবে তারপরে যখনই মুড়িদ হলেন তখনই ফাঁসলেন যখনই মুড়ি হলেন তখন এই ফাঁসবেন এই আলোচনায় আমরা যাচ্ছি না যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এই শিক্ষা কিন্তু ওরা সাধারণ মানুষকে দিবে না বলবে তখন যখন আমাদের মুরিদ হবে এখন জানা দরকার যে এই পরিপতি শিক্ষাটা আসলে কি ওরা যদি সাধারণ মানুষকে শিক্ষা নেয় নাও দেয় তো যারা মুড়িদ হতে গিয়েছে হয়ে চলে এসছে কিছুদিন মুড়িদ হয়ে থেকেছে কিছুদিন শিক্ষা নিয়েছে তারা এই শিক্ষাগুলা বলে কি বলে না মানুষের মাঝে অবশ্যই বলে তাহলে ওদের ওই শিক্ষার গুমর ফাঁস হয়েই যায় যদিও মানুষকে না বলে থাকে তো আমি আপনাদের বলতে চাচ্ছি যে ওই সমস্ত শিক্ষা বা তরিকতি মারেসতি ইলিমগুলা কি বন্ধুগণ তরিকতি শিক্ষা পুরোটাই হচ্ছে জিকির এবং ওজিফা শিক্ষা তৈরি করতে শিক্ষাটা কি রাখবেন ত্রবীদ মুস্তফা সাল্লামের তরিকায় তরিকায়িকির শিক্ষা হয় না আল্লাহ সম্পর্কে আবিতে এসেছে আল্লাহ রসুল কান আরামিয়ানি আল্লাহ রসুল্লাহ সব সময় জিকির করতেন সব সময় জিকির করতেন মানে কি একদল মানুষকে মুড়িদ করে নিয়ে মসজিদে বসে জিকির করতেন মানে কি তিনি একদল লোককে বাড়িতে ঢুকিয়ে নিয়ে জিকির করতেন মানে কি তিনি নামাজের আগে বা পরে সবকে বসিয়ে এক আওয়াজে জিকির করতেন এরকম কোনই দলিল পাওয়া যায় না তো আল্লাহ সব সময় জিকির করতেন মানে আল্লাহ রসুল আল্লাহ তালাকে সবসময় স্মরণ করতেন স্মরণ করার নিয়ম পদ্ধতি কি এর বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনেক সশ্লী এবং তাহালিল আল্লাহ রসুল্লাম হাদিসে বলেছেন হাদিসের সব কিছু পাওয়া যায় আল্লাহ রসুল পড়েন আল্লাহ রসুল কুয়াতে পারতেন তিনি দিনে কম করে হলে একসবার আস্তা করতেন আল্লাহ তালার স্মরণের সকাল সন্ধ্যায় তিনি বিকির এবং দোয়া পড়তেন নামাজের শেষে পড়তেন বাড়িতে ঢুকার সময় বাড়ি থেকে বের হওয়ার সময় মসজিদে যাওয়ার সময় মসজিদে ঢুকার সময় মসজিদে বের হওয়ার সময় এইগুলাই হচ্ছে আসলে কি বিকির কিন্তু এই সমস্ত সমস্তিকির তাদের তরিকায় না তাদের তরিকায়িকির আছে এই হতে পারে। কিন্তু ওদের নিজস্ব একটা কি আছে আছে। পদ্ধতি শিক্ষাটাই তারা এটা হচ্ছে তরিগতি শিক্ষা বা হাই স্কুলের শিক্ষা সে কারণে যেই ব্যক্তি মুড়িদ হয় মুড়িদ হওয়ার পর তাকে একটা জিকিরের কোর্স দেওয়া হয় কেউটাকে জিকির বলে কেউটাকে ও বলে একটা কি দেওয়া হয় দেওয়া হয় অনেক সময় এই ওজিফা দেওয়ার ব্যাপারটা দুই ধরনের হয় থাকে প্রথমে বড় ওজিফা দেয় তারপরে তখন সেটা ধীরে ধীরে ছোট করে আবার অনেক সময় ছোট ওজিফা দেয় কাউকে দেয় যে প্রথমে তুমি সকাল সন্ধ্যা বা যেকোনো একটা টাইমে সেই জিকির দেয় সেই জিকির বলবে তুমি লহা ইল্লাল্লাহ জিকির করো কিসের জিকির করো লাহা ইল্লাল্লাহ মুহিত হওয়ার পর লাহা ইহার জিকির দিয়ে তার অজিফা শুরু হলো বা তোরি শিক্ষা শুরু হলো এক বছর দুই বছর তিন বছর এই শিক্ষা হলো তারপরে আবার পীর সাহেব তার কোর্স পাল্টাবে সেবেন আর অনেক মানুষকে কি দেখবেন শুধু ইল্লাহ করতে দেখবেন এই জিকির যখন কয়েক বছর ইল্লাল্লাহ হয়ে গেল তখন বলবে এখন তুমি এই ইল্লাল্লাহ বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির করো দেখবেন অনেক জায়গায় ইল্লাহ বলে অনেক জায়গায় আল্লাহ বলে আর অনেক জায়গায় শুধু হু হু হু বলে এটা হলো তৈরি করতে শিক্ষার কোর্স যেটা সে এক ধাপে অর্জন করে চলেছে আর অনেক জায়গায় হু বলো তারপরে আল্লাহ বল শিক্ষিত হবে বা এই কোর্স যখন তারা শিখবে সেই কোর্সটা কোন একদিন দুই দিনের কোর্স হয় না অনেক সময় এই কোর্স কয়েক বছরের হয় অনেক মানুষ এই তৈরি করতে শিক্ষা শিখতে শিখতে কারণে তার অনেক মানুষ থেকে কেটে পড়ে বলে আর দরকার নেই অনেক কিছু অনেক কিছু ভালো কিছু বুঝতে পারলাম না তিনি বলে যে তুমি হাতি মনে এইগুলা করোনাটা তোমার হবে কেমন তোমার নিজের মধ্যেই এই ওকে বলে কেটে ফেলে এখন কথা হলো যে এই সমস্ত জিকির যখন শিক্ষা দেওয়া হয় বা যাকে তৈরি শিক্ষা বলা হচ্ছে সেই সমস্ত জিকির আদায় করার জন্য এর আবার স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে জায়গা নির্ধারণ বলছে জিকির যে আপনি করবেন মানুষ যখন জিকির করে তখন আল্লাহ রাবুল আলমের সবাইকে একটা কি দিয়েছেন জিহবা দিয়েছেন মুখ দিয়েছেন দাঁত দিয়েছেন সেখান থেকে মানুষের গোলা দিয়েছেন সেখান থেকে মানুষের আওয়াজ বেরো হয় लोलर करतीफा मान छ नाम हम लल स्थान कथान स्टन नीचे लतिफा टी लाल रूफा तीन नम्बर लति नाभिर चतुर्थ नम्बर नाम हम लतिर मे पंचम नम्बर लतिफाए खाफी कपाले আর ষষ্ঠ নম্বর হচ্ছে স্থান মানুষ কথা বলে জিকির করে মুখ দিয়ে কিন্তু এদের কাছে মুখের কোন কারবার নেই পুরোটা কোথায় আছে মুখের সাথে আর কোপালের সাথে আর তালুর সাথে দুঃখ লাগে এবং মানুষকে শুনে चिंता करास्त मानुरा निजे के धन्य मन एहया मनाल शिक्षा जैक ऐसी आलोचना ना कर এবার যে কথা বলছিলাম যে এগুলা হচ্ছে জিকির করার কি তাদের তাদের শিক্ষা অনুযায়ী আমি বলা হয়েছে যে এই জিকিরের একটা পদ্ধতি হচ্ছে যে নাভির টোল থেকে লাভির নিচে থেকে আপনি কি বের করবেন লাখ টানবেন কোন বৈজ্ঞানিক এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবে না সবাই খেলে কারণ মানুষ কোথা বলার সময় তার সম্পর্কটা মুখের সাথে হয় শ্বাস নালির সাথে হয় এমনকি তার যেটা সাথে হতে পারে কিন্তু নাভির তোল থেকে লা বলতে হয় এ কথা কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না কিন্তু ওদের কাছে আছে নাভির নিজে থেকে আপনি লাকে টানবেন আর বলছে যে কোলভে দার্ভ লাগান কোলব মানে দিন অন্তর অন্ত্রী লতিসা বের করেছে অনেক মানুষ আমাদের দেশে এই একটা কথা বলে হক্কানি পীর আর এটা অহক্কানি পীর এই হকানি কোথাটা আরবি না সবচেয়ে বড় সমস্যা এরা যে কোন ভাষা ব্যবহার করে হক কথাটা বা হক কথাটা আরবিতে এসেছে ঠিক আছে কিন্তু হকের হকানি কোনো দিন আরবি হকের বিপরীত বাতিল হয় আর হক থেকে হকানি হয় না হক হকেই থাকে এখন বলছে হক আর বেহকানি পীর হকানের উল্টা তো হবে না এখন কি ভাঁকা ব্যবহার করে ওলাই জানে কিন্তু হক্কানি পীর আর বাতিল পীর তো বলছে বাতিল পীরদের একরকমের আর হকানি পীরদের আর এক রকমের আর দাবি যে আমার পীর হকানি কোন মানুষ যদি বলে যে না তোমার পীর বাতিল তো এখন যাই হোক বলছে হকানি পীর যাদেরকে দেশে মনে করা হয় নাম নিয়ে বলছি অনেক খুব গর্বের সাথে বলে যে চোরমোনায় পীর কি খুব হক্কানি পীর ওই হক্কানি এই ছয় শিক্ষা দেয় এবং এই ছয় লিফা মানুষকে বুঝায় তার একটা বই আছে খুব মানে বর্তমানে বইটার নাম ইন্টারনেট এবং কিছু কিছু জায়গায় আসছে সেই বই থেকে আমি একটা বইটার নাম হচ্ছে ভেদে মারেফত বা ইয়াদে খোদা এটাও এটা একটা মূর্খামি টাইটেল ভেদে মারেফত আলাদা জিনিস মানে মারেফত এর ভেদ বা রহস্য আর ইয়াদে খোদা মানে খোদার স্মরণ আল্লাহ স্মরণ আপনি যখন নাম দিচ্ছেন বয়ের ভেদে মারেপথ রহস্য হয়। ইয়াদে খোদা হতো মূর্খতা হলে মূর্খামি হলে এইরকমই প্রকাশ পায় যাই হোক তো ওই বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে ইসাহ ওনাদের যে পীর সাহেবের নাম নিয়ে তারা বলেন ইসহাক সাহেব যাই হোক ওই ইসহাক নেই তবে আমি এই কারণে বলছি যে কিছু মানুষ চোখ করে বলেছে না এটা হকানি পুরের কথা না যাদেরকে হকানি মোড়া করা হচ্ছে ওরা এই কথাই বলেছে বলছে ছয় লতিফার কথা কোরআন ও হাদিসের নেই তবে আল্লাহ আল্লাহিগ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসাবে বাহির করিয়াছেন যদি লতিসার সবক আদায় করিতে চান তবে একজন উপযুক্ত পীরের দরবারে থাকিতে ভেদে মারেফোক ত্রিশটা নম্বর ৫০। তাহলে চক্রান্ত নিজেকে হক্কানে বলবে আর সমস্ত বাতিল আমি বলি পীর পীর একই পীর এখানে কোন হক নেই আর কোন বাতিল নেই সবাই সবারই কাছে তৈরি করতে শিক্ষা মারা প্রত্যেক দাবি যেটা কেটাবো শুন্যতের শিক্ষা নয় আর সেটাই সত্তর ভাগ ইলিম বলা হচ্ছে এটা শয়তানের শিক্ষা ছাড়া আর কি হতে পারে যাই হোক দেখুন এই তরিকা বা এই যে তোরিগতটা আপনাদের বলছি যেটা হাই স্কুলের শিক্ষা जिकिर नियम शिक्षा दे जिकिर कर बसबास मत बसारण है रखब ক্লিয়ার চেপে ধরে থাকবেন নাহলে ঢিরা করে রাখবেন ডান আঙুলটা নাহলে বাম আঙ্গুলটা বৃদ্ধা আঙ্গুলটা কোন জায়গায় রাখবেন এসব শিক্ষা দেওয়া হয় তারপর আরো জিনিস দেখা যায় যে কিছু শিক্ষা আবার বাঁদরের মত না দেখবেন আর কিছু লাভ দিয়েছে চচ্চর খেজুরের গাছে আর তালের গাছে মানুষ উঠে এরকম গাছের ওরকম বাঁশের উপর দিয়ে উঠে চলে যাচ্ছে ওই হকানে মজলিশের মানুষ দেখে নিতে পারে আবার বাজারের মতো এক বাঁশ থেকে আরেক মাছ লাভ দিচ্ছে বাজারের উপর উপরে উঠছে মানুষ যারা নতুন এসছে তারা ভাবছে যে কি যে একটা ব্যাপার সেপার আছে মানুষ বুঝে যে কে জানে যে কি পাচ্ছে এবার এখানে এরকম প্রত্যেক প্রত্যেক পুরের মহপুরে এরকম কিছু না কিছু আজ কাজ হয়ে থাকে আর এরা ভাবে যে আমাদের বিরাট তৈরিগত শিক্ষা হাই স্কুলের শিক্ষা আছে কেউ আবার নিজ স্থানে যখন বসবে জিকির করার জন্য বা মোরাত দেন ভাই এটা কি কোন জিনিস আপনার অন্তরের সাথে আল্লাহ তালার আর্স যেখানে আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল বোরাকে চেপে আর বর্তমানের আল্লা রিনের আশ পর্যন্ত একটা টান দেন আপনার অন্তরে এটা কি দাগ কাটার জিনিস যে টান দিবেন আর না রশি ঝুলানোর জিনিস যে টান দিবেন বলছে এটা এরকম সম্পর্ক রাখেন আর একটা এখান থেকে প্রিয়নী মোহাম্মদ এটা রশি আর একটা শুরু করেন একটা হলো আর একটা হলো মক্কা একটা মদিনা নিজের পীর এরকম চারটা টান দেওয়ার পর জিকির শুরু করেন মনে হচ্ছে রশি দিয়ে বেঁধে ওকে জিকির করা হচ্ছে বলছে খেয়াল একটা ধারণা এটাও কি শিক্ষা তৈরি শিক্ষা समृद भेटर नाम दे महफिल जो सब पीड़ आर जिकिर महबिल अवश्य प्रथम मुड़ीधन कैक बच्चे साधारण महफिले जिकी चले আর কিছু কিছু জায়গা মহিলাদের এক ঘন্টা পর যখন সবাই গরম হয়ে গেছে তখন বলছে যে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা হটা হয়ে মহিলা আর পুরুষের মধ্যে মাঝখানে পর্দা ছিল ওটা খারাপ এখন আবার জিকির চলছে এখন কি ঘটনা ঘটবে এরকম যখন ঘটছে তখন কিছুক্ষণ পর বাতিল তৈরি করতে শিক্ষা এটা কেটাবে নেই নওজবিল্লা কেটাবে থাকারও কথা নাই আল্লাহ রাবুল আলমী এবং তির নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম মানুষকে যা শিক্ষা দিয়েছেন বা যা আদেশ করেছেন সেটা এরকম হবে না এরকম নোংরা এবং শয়তানি শিক্ষা फुल आलम शिक्षा, शिक्षा शिक्षा शिकार भाग एस जो अपना क्लियर हो, हो जाए जिकिर कर जिकिर करते जाए जाए क्या भाग्य मारा गया কেউ বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসলো বা কেউ এখনো আছে কিন্তু কিছু হচ্ছে না ওরা বলছে শিক্ষা যেদিন ক্লিয়ার হবে সেদিন আপনার থেকে চলে যার নাম হচ্ছে হকিকতের শিক্ষা এই হকিকতের শিক্ষাটা কি হকীকতের শিক্ষাটা কি যে হকীকতির শিক্ষা হচ্ছে কলেজের শিক্ষা বলি এই শিক্ষায় কি পাওয়া যাবে जो अपनी जिकिर कर करते शिखबूरी जो जिकिर कर जिकिर कर करते हाईस्कृत हो जाएकती स्तरे अनेक आलो ए नूर प्रकाश पा पा आला। आल्लार नूर प्रकाश पा जो नूर प्रकाश पेप लगे भाई परिकर एक कलेजे चले गए আবার এই ও প্রচুর বর্ণনা আছে নূরের বন্যাগুলির মধ্যে যদি সাদা নূর আসে তাহলে কি হবে যদি কালো আলো আসে তো কি হবে যদি সবুজ আলো আসে তো কি হবে যদি হলুদ আলো আসে তো কি হবে হাজারোপেক্ষা আমি এর একটা ব্যাখ্যা সবসময় মানুষকে দিয়ে থাকি যে ভাই যদি কেউ এক দুই ঘন্টা বা তিন ঘন্টা করে কুডালাফা করে বাজারের মতো যদি মানে বাঁশে উঠা নামা করে বা ওদের যে দিকের শিক্ষা কিছুটা বসো কিছুটা উঠো কিছুটা ডুলো পাগলের মতো এ করো তাহলে তো এমনি একটা মানুষের মাথা দিয়ে আলো বের হবে ফা করলে আপনার হকিকত পর্যায়ে পৌঁছালেন কলেজে গেছেন আসলে এদিকে কট্ট করার কারণে তার চোখ এবং মাথা দিয়ে আলো বের আর বলছে কি যে এটা আল্লাহর আলো বের হচ্ছে আপনার হাসছেন বটাই কিন্তু বিষয়টা ক্লিয়ার চোখ দিয়ে কেমন করে আল্লাহ যখন পৌঁছে যাবেন এই পর্যায়েটা খালাস হবে তখন আপনি একেবারে ইউনিভার্সিটি পর্যায়ে পৌঁছে যাবেন ওই সময় আপনি আর আল্লাহ এক হয়ে যাবেন আর কোন দরকার নেই না এই একজন পণ্ডিত বলেছেন पंडितगणी बा मुड़ी होते जाए आल्ला नाम दिए शुरू है मेरे जिकिर दिए शुरू है शेष पर्या पहुंचाय तरह कारण से तेज आल्ला गे आल्ला चले এখন পৃথিবীতে যদি এতগুলা মুরিদ আল্লাহর সাথে বিলীল হয় তাহলে কি আর আল্লাহ এক থাকবেন অথচ মহান সত্তা আল্লাহ রাব্বুল্লা আলমিনের সত্তা এক পুতপ এখানেই বিশ্বের সমস্ত জাতিরা গোলমাল করেছে আল্লাহ আলামিন আলমিন বলছেন কুটু আল্লাহ হক বলে দে কোনো কিছু নাই আর এরা ভাবে যে আমরা হয়ে গেলাম হয়েছে এরা যাকে সবচেয়ে বড় গুরু মনে করে মুনসুর হাল্লা সে নিজে বলেছে আনাল হাক আমি কদা আমি আল্লাহ দেখা পেয়ে নিয়েছি আর এবাদত করার আমার কোনো দরকার নাই এরকম লোক এই শহরেও আছে যাই ভাই এটা ছিল সাধারণ মানে সাধারণ আলোচনা আসলে কি ওটাতে কি হয় যেটা নাকি তাদের কাছে সত্য ভাগ জ্ঞান যেটা নাকি তাদের কাছে মগজ ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম এবার জানা দরকার এই সমস্ত ইলিম কিভাবে তাদের কাছে তারা কি বলে মানুষকে পেলো একটু আগে আপনারা শুনলেন ভেদে মারাফত বই থেকে যে এই ইলিম আসলে কেটার শুনল নেই তাহলে কিভাবে আসলো এবার একজন আরবি সুফি পন্ডিতের কথা শুনেন যার নাম ইবন আজিবা সে বলছে واما واضع هذا العلم وجه অতঃপর এই ইলমের এই ইলম দাফা যে এই ইলম liquetan tini holen nabi sallallahu alaihi wasallam allahur rasul sallallahu alaihi wasallam podo opobar jai hok tar pore ki holo bolen allahur rasul ke allah taala wahi ebong ilhamer maddhome shikhechen sanzal azzibril awwalan bi shariah odokor jibiral বলছে সালাম্মা তাকাররা যখন এটা প্রতিষ্ঠাতা লাভ করে দ্বিতীয়বার তখন তিনি হকীকের ইলিম নিয়ে আসেন বলছেন ওই শরীয়তের ইলিম যখন আসলো তখন তো মাধ্যমে সমস্ত লোককে জানানো হল নবী সাল্লাহাম জানালেন কিন্তু যখন হকীকতের ইলিম আসলো তখন তিনি খাস করে নিলেন কাউকে দিলেন না দিলেন কাকে খাস বললেন এবং প্রকাশ করলেন তিনি হচ্ছেন যে আল্লাহ রসুল খাস করে কাকে দিয়ে দিলেন আলী রাজিয়াল তিনি মানুষকে প্রথমে দিলেন তার থেকে হাসান বাসারি রাহুল্লাহ নিলেন আসাদাহু আনহুল হাসান বাসারী তার থেকে কে নিলেন পাঁচ আর খন্ড নম্বর এক এবং ছাপা হয়েছে ১৯১৩ তেরো খ্রিস্টাব্দে এই কথায় আমাদের দেশের সুখীরাও বলে যে আমাদের এই তরিক শিক্ষা বা এই মারাকি শিক্ষা এক সিনা থেকে আরেক সিনা মানে এক অন্তর থেকে আর এক অন্তরে ট্রান্সফার হতে হতে আমাদের কাছে এসেছে এটা কোন কেতাবে কোথাও পাওয়া যাবে না মনে হচ্ছে এদের কাছে মোবাইল সিম বহুত আগেই আবিষ্কার হয়েছিল যখন টাকা ট্রান্সফার করা যায় তেমন এদের কাছে মনে হয় আগে থেকে বৈজ্ঞানিকরা ফেল হয়ে গেছে বছর আগের কথা বৈজ্ঞানিকগণ আমাদের কেন এটা চিন্তা ভাবনা করেনি তখন করলেই হয়তো সিম বের হয়ে যেত যে কিভাবে ট্রান্সফার করা যায় বন্ধুগণ মোবাইলে টাকা ট্রান্সফার করা যেতে পারে কিন্তু ইলম ট্রান্সফার করা যেতে পারে না আপনি যত বড় আলেম হন আপনি যদি চান কোন মানুষকে আপনার ইলিম ট্রান্সফার করে দিবেন এটা কি হয় যদি ওই রকমে হতো তো পৃথিবীতে যতগুলো হাতে দাঁতে একবার হাতে একজন হয়ে গেলেই হয় খালি করে যেতটা যারা কোরআন হাদিফ শিখে মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হচ্ছেন আপনাকে আর পড়তে যেতে হতো না বলতে ভাই কোন রকম করে আপনার ইলিমটা খালি ট্রান্সফার করে দেন আর আমাকে দশ বছর পনেরো বছর পড়ার দরকার নেই কিন্তু এদের কাছে হয় এখন যাই হোক खास इलिम दिए गई हजरत अली रजियाल्लामाम আর সেই শিক্ষাটার কারণে তারা আহ জামাত থেকে আলাদা হয়ে গেছে আর এই দাবি পক্ষে আমাদের এই এই সুফিদের কাছে কাছে আমি বলি হকানি পীর কে হবে সিয়াদের দাবি নিয়ে হকানি পীরের কথা বলা হয় লজ্জা আগে না যাই তো এরাও এই দাবি করে যে হরত আহলিকে গুপ্ত এলিম দিয়ে যাওয়া হয়েছে মারে প্রতি ইলিম দেওয়া হয়েছে অন্য কোন সাহাবিকে দেওয়া হয়নি আমি বলবো এটা হচ্ছে আল্লাহর আল্লাহ আল্লাহ গোটা উমকে মাত্র তিরিশ ভাগ শিক্ষা দেবেন আর হজরত কে সত্তর ভাগ দিয়ে যাবেন এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা আল্লাহ রসুলকে পাঠাননি এ বিষয়ে আমাদের একটি হাদিস ক্লিয়ার ভাবে মনে রাখা দরকার মা আয় আল্লাহ তালে বর্ণিত বলেন বেশে যদি মান হাদাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা শাইয়ান mimma unzila alayhi faqad kadzab যে ব্যক্তি তোমাকে বর্ণনা করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস লুকিয়ে রেখেছিলেন গোপনে রেখেছিলেন তাহলে মনে রাখো ফাকাদ কযাব সে মিথ্যা বলছে মিথ্যা কারণ আপনি নিজেই কোরআন থেকে দলিল দিয়ে বলছেন কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার তোমার উপর যা অবতীর্ণ করা হয়েছে তাহলে আল্লাহ রসুলের প্রতি করা হয়েছে তাই পৌঁছে দেওয়ার পৃথিবীতে কি হয়েছে আদেশ হয়েছে এখন যদি কেউ বলে যে না তিরিশ ভাগ মাত্র মাত্রের ভাগ গোপনে রেখে গেছিলেন কারণ কোরআন শরীফের এবং আয়াতের আর এই হাদিসের বিপরীত কথা নয় কি সেটা অবশ্যই বিপরীত সেই আল্লাহ রসুল কাউকে খাস করে জাননি সমস্ত ইলিম আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ সেটা তিনি মানুষকে শিখিয়ে গেছেন কেমতের দিনে তাকে জাহান নামের লাগাম করানো হবে তাহলে আল্লাহ রসুলের কোন লুকিয়ে গেলে আল্লাহর শাস্তি হবে না এবার লজ্জা লাগে না আল্লাহ রসুলকে খুব ভালোবাসেন আল্লাহ রসুলের প্রত্যেকটা ক্ষেত্রে स्वयं बर्णना दीफ की मुसलिम शरीफे मुसलिम शरीफे बाबो এই অধ্যায়ে অনুচ্ছদে একটি হাদিস এসেছে আপনাকে কি আল্লাহর রসুল কিছু খাস করে দিয়ে গেছেন কোন জিনিস খাস বিশেষভাবে আপনাকে দিয়ে গেছেন কি সর্বসাধারণের জন্য আম করে গেছেন মানে সর্বসাধারণ কিছু দিয়ে গেছেন এরকম কোন জিনিস তিনি আমাদের জন্য আবার খাস করে গেছেন এরকম নয় সর্বসাধারণকে যা দিয়েছেন যা বলেছেন সেটা আমাদেরকেও বলেছেন তারপরে করেন সেই সময়ের যাতে লেখা হতো বের করার পর সেখানে দেখা গেল লেখা আছে তিনি বলেছেন আল্লাহ রসুল্লাম বলছেন লোক অভিশাপ হোক সে ব্যক্তির উপর যে আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে জবাই করে আল্লাহ লোক সে ব্যক্তির উপর যে ব্যক্তি জমিন মানুষের নিজে জমির চিহ্ন বদল করে নেয় চুরি করে নেয় এর উপর লালত হোক ওলান আল্লাহ লাই এবং অভিশাপ হোক সে ব্যক্তির উপর যে পিতা মাতার উপর অভিশাপ অভিশাপ দেয় আর লেখা ছিল ওলান আল্লাহমান আহ মহাদ আল্লাহ লোক তার উপর যে কোন বিদা আশ্রয় দেয় এই কথা হজরত আলীর লেখা ছিল তার আর কি আলী জোহাইফা বলছেন আমি আলীর জিজ্ঞাসা করলাম আপনার কাছে কি কোন কিতাব আছে না আল্লার কিতাব ছাড়া আমার কাছে কোনো কিতাব নেই আও ফাহামুল উদিয়া হরাজুল মুসলিম কিংবা কোন জ্ঞান যেটা মুসলিমকে দেওয়া হয়েছে সেটা আছে আও মা ফি হাদিস সাহিফা কিংবা এই সওরিফাে যা আছে এই পুস্তকে যা আছে তারপর কালা কুতু ফামা ফি হাদিস সাহিফা এই সওরিফা কি আ কালা আল আকল আকল আছে আকল মানে হচ্ছে ইসলামে দেওয়া হয়েছে তার বর্ণনা আছে ফিকা খুল আসি এবং বন্দী বন্দিকে রেহাই করার জন্য কি নিয়ম আছে তার কথা এখানে বলা হয়েছে আর একটি বিধান ওলা আয়ুক্ত মুসলিম বে কোন কাফেরের এর বদলে মসলিম মুসলিমকে হত্যা করা হবে না এই কোথায় এখানে আছে এছাড়া আর অন্য কিছু নেই রাজি আল্লাহ তিনি অবশ্যই মিথ্যা এবার হাসান বসুর রহমাতের কথা শুনেন হাসান বসুর রহমাতুল্লাহ আল সম্পর্কে এমাম মুসলিম মোকদ্দমায় ভূমিকায় ত্রিস্টা হাদিস নম্বর চৌষট্টিতে কাতাদা একজনাকারী তিনি হাসান বাসার সম্পর্কে বলছেন হাসান রহমতুল্লাহ আলাই কোন বদরি সাহাবি থেকে কোনো কিছু বর্ণনা করেননি করেননি বদরি সাহাবি মানে বদরের যুদ্ধ হয়েছে এমন সাহাবি থেকে হাসান বাসারি কিছুই বর্ণনা করেননি মানে কোন হাদিস বর্ণনা করেননি সরাসরি ভাবে আর হজরত আলী রাজি আল্লাহ হয়েছিলেন বরং বড় ভূমিকা রেখেছিলেন তাহলে আমার কেমন করে হন একের পর মিথ্য সাজায় আর লজ্জা আসেনা এবার সব কিছু বলার আবার দলিল দিচ্ছে মানুষকে যে আমরা যে এই গুপ্ত ভান্ডার ইলিম পেয়েছি তার দলিল আছে। আবু হরছেন হাফাজামী আমি আল্লাহ রসুলের কাছ থেকে দুটি পাত্র মুখস্থ করেছি দুটি ভান্ডার দুটি ছোলি মুখস্থ করেছি আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম প্রচার করে দিলাম আর দ্বিতীয় পাত্রটি বললেন হঠাৎ আবু হরারা দিয়ে আল্লাহ বলছেন ওই কোথায় যেটা আবু হরারা একটা ভান্ডার মানুষকে দিয়েছিলেন ওটা হচ্ছে হাদিস আর একটা ভান্ডার রেখে দিয়েছিলেন ওইটাই হচ্ছে আমাদের এই পীরদের হকি এবং মারে শিক্ষা আরো একটা আমার গোলা কাটা হবে অর্থাৎ আবু হরার সাধারণ মৃত্যু মরণ হয়েছিল সাধারণ মৃত্যু হয়েছিল আবু হরারা রাজি আল্লাহ আনহব তার মানে হলো এই যে ওই ইলিম তিনি প্রচার করে জাননি আর প্রচার যদি না করেন তার ওরা কি করে আর কয়েক আবু ভাই এই রকম দলিল দিয়ে সাধারণ মানুষকে বোকা বানায় আর সাধারণ মানুষের খণ্ডন করার আর জ্ঞান রাখে না এটা কি ছিল যেটা আবু হরার এইভাবে বলতেন সেটা ছিল আল্লাহ রসুল সাল্লাম বলে গেছিলেন कत बचर परिहत आबूहर कारण बल्ले गईारा कौरत आबूहर से कथा जो एक जगह तुम्हारे साठ दशक आश्रय चाहिए मृत्यु बचर समय करते नाजार दोश्रय दो, इमारत सीबियन एवं गोलम शिशु किशोर राजतव द আর এই ষাট বছর আসার আগেই হজত আবু হর ইন্ত করেছিলেন আল্লাহ তার এই করেছিলেন। এই ষাট বছরের মাথায় বেশি হয়েছিল মতো মতো মানুষ কি হয়েছিল হয়েছিল এবং রাজতন্ত্রের রাজা হয়েছিল আর কুশাসক সেই সময় হয়েছিল হরত আবু হরতেন আমি যদি কথা বলি তাহলে আমার কি করা হবে গোলা কেটে দেওয়া হবে সেই জন্য তিনি কথা বলতেন না ইশারায় কিনারা মানুষকে এইভাবে বুঝিয়ে দিতেন আমার আলোচনা প্রায় শেষ আর মিনিট হেরায়তের জন্য সেগুলোর ব্যাখ্যাারী এবং বিশ্লেষণকারী আর তার সেই ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামের যাবতীয় জিনিস সেটা হাদিস বা আছে এর বাইরে মানুষ যাই দাবি করছে করুক না কেন সেগুলো সবই ভস্ত সবই ভ্রম বিরাট এবং সবই হারাম কোনো মুসলিম মানুষ সেগুলো মানার সেগুলো মানার কোনো আদেশ তাদের কাছে আল্লাহ আলা শরিয়া মিনাল আমার অতপর আমি তোমাকে করেছি দিনের একটা বিশেষ শরীয়তের উপর প্রতিষ্ঠিত থাক্তা বে হা তুমি সেই শরীয়তের অনুসরণ করো আরো বলছেন আপিউর রসুল আল্লাহর অনুসরণ করো আল্লাহর রসুলের অনুসরণ করো অন্য এক আয়াতে এসছে ওয়া আমর এবং শাসকদের অনুসরণ করো আর সেটাই হচ্ছে আমল ধ্বংস করবেন নাস্তফা সাল্লামের একটি হাদিস অবশ্যই প্রত্যেককে মনে রাখা দরকার আল্লাহ রসুল বলছেন আমার পরে যারা জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখবে কেউ দাবি করবে সত্তর ভাগের ইলমের কেউ তরিকতের কেউ মারে পথের কেউ আর কিছু কিছু মানুষের কি করবে তাহলে তোমরা আল্লাহ রসুল বলছেন তাহলেই কমবে সুনাতি বা সুন্নাতিল খোলাফা আর রাশেদিন তোমরা সেই সময় আমার সুনত আর খোলাফা রাশেদিনের সুন্নত কে ধরে থাকবে আলমাহ আর নতুন বিষয় থেকে দূরে থাকবে বিদাত থেকে দূরে থাকবে কারণ প্রত্যেক বিদাতই হচ্ছে ভষ্ট। তাহলে বলেন তো এইসব তরিক মারেকতি আর হকিকতে এটা কার শুননত আল্লাহ রসুলের সুন্নত নিজেই স্বীকার করলো তারপরে বর্ণনা করেছেন এমন ত্রিমিদি হাদিসুন হাসানুন সাহি বলেছেন আর একটি লাস্ট কথা বলে আলোচনা শেষ যদি কেউ সুন্নতের কথা তারা নাও মানতে চায় তাদের পীর বাবাদেরই কথা মানতে চায় একটা কথা বলছেন কুন্দ হাকি কাতিনেক হকিক যেটাকে শরীয়ত সমর্থন করে না শরীয়তের দ্বারা স্বীকৃত নয় এরকম কিছু হকীকত তথ্য যেটা বর্তমানে বলা হচ্ছে সেই যুগেও বলা হতো যদি কেউ এরকম হকীকতের দাবি করে আর শরীয়ত সেটা স্বীকার না করে ফাহওয়া জিন্দাকা সেটা কুফুরি জিনিস সেটা কি তথ্য তাহলে সমস্ত পীরদের পীরের মুরিদদের সমস্ত মানুষকে জানা দরকার যেই হকীক আর যে আর যেই মারফতের কথা আমাদের বলা হচ্ছে সেটা যদি কেতাব এবং শূন্যতে না থাকে অন্য কথায় শরীয়তে না থাকে তাহলে সেটা আসলে কুকুরি তথ্য শৈতানি তথ্য আল্লাহ রাবুলা আলমিনের কাছে দয়া করি আল্লাহর আমাদের প্রত্যেক ভাইকে এই হকীকত মারে পথ এবং তরিকতের ভ্রান্ত তথ্য এবং ভ্রান্ত বিশ্বাস আর ভ্রান্ত নিয়ম পদ্ধতি থেকে দূরে রাখেন আল্লাহ আমাদের হেফাজতে রাখেন কেতাব এবং সুন্নত শরীয়তের অনুসারী হওয়া তৌফিক দান করেন আমিন ওমা আলাইনাল আসসালামাইকুম রাহমতুল্লাহ